পৃথিবীতে প্রেক্ষাপট জানলে তখন বুঝতে সুবিধা হবে যে এক সময় পৃথিবীতে দুই ধরনের মানুষ ছিল এক ধরনের মানুষ ছিল আহলুল হাদিস আরেক ধরনের মানুষ ছিল আহালুর রায় আহালুর রায় হইল যারা হাদিসের থেকে যুক্তিকে কে প্রাধান্য দিত মানে হাদিস যেটাই বলবে হাদিস যদি যুক্তির সাথে না মিলে আকলের সাথে না মিলে হাদিস বাদ যুক্তি আগে। তাদের বক্তব্য ছিল যে হাদিসে অনেক কিছু যেহেতু গোজা মেল হয়েছে হাদিস জাল হাদিস আসছে না তো তারা বলতো যে হাদিস জাল হাদিস আসছে তো এটা যাতে যুক্তির সাথে মিলে নাই তা এটা বুঝতে হবে এটা হাদিস না তখন হাদিসকে তারা বাদ দিয়ে ওই যুক্তিকে তারা গ্রহণ করত যেমন মোতাজিলা মোতাজিরা তারপর অসংখ্য সম্প্রদায় ছিল এদের কাছে হাদিসের থেকে রায় গুরুত্ব পাইতো যুক্তি গুরুত্ব পাইতো বিবেক গুরুত্ব পাইতো বেশি আর এর বিপরীতে যারা যুগ যুগ ধরে হক হক ফি ওলা ছিলেন তাদের কাছে রায়ের থেকে হাদিস প্রাধান্য পেত তারা বলতে আসুক আর না হাদিস যদি হয় সেটাই আমাদের কাছে ইমাম বুখারি মুসলিম তিরমিজি তারপরে তাফসিরের জগতে যারা আছেন এরা সবাই আহালুর রায় ছিলেন না কেউ এরা সবাই ছিলেন কি আহালুল হাদিস মানে এরা হাদিস কে অগ্রাধিকার দিন আমরাও তো হাদিস আমরা কি রায় কে অগ্রাধিকার দিই না এবং পৃথিবীর যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা হাদিস পড়ায় বোখারি মুসলিম তির মিজি আবুদাউদ্ সব মাদ্রাসায় পড়ায় না আলিয়া মাদ্রাসাও পড়ায় কৌমি মাদ্রাসায় পড়ায় তারপরে আপনার এই আহলে হাদিসের মাদ্রাসায় পড়ায় সব মাদ্রাসায় পড়ায় অথবা সবাই কাছে হাদিসে অগ্রাধিকার রায় অগ্রাধিকার না তো সমস্যা হলো যে এক সময় আমাদের এই উপমহাদেশে দেখা গেছে যে কিছু ভাইয়েরা কোনো মাঝহাব হয় নাই হানাফি মাঝহের অধিভুক্ত না হয়ে তারা তখন আলাদা ছিলেন তা আলাদা থাকে তারা বলতো যে আমরা কোরআনসুলনার অনুসারী এখন কোরআন সুনার অনুসারে যখন সরকার জরিপ করতেছে তখন তখন আমাদের নামের সাথে লেখা থাকতো যে মাঝহাব আবার সম্প্রদায় এরকম লেখা থাকতো ইদানিং নাই এখন নাই বর্তমানে কোরআন সুন্নার অনুসারী এখানে একটা নাম লিখতে হবে হানাবিরা লিখতেছেন যে আমরা সুন্নি এবং হানাবি এখন তারা কি লিখবেন তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা লিখবো যে আর সম্প্রদায়ের ক্ষেত্রে লিখব আহলুল হাদিস একটা নাম তারা নিজেরা তৈরি করছে করে এরকম আহলুল হাদিসের সংখ্যা বর্তমানে আমাদের দেশে প্রায় এরা দেখবেন যে অনেক এলাকা আছে আছে বাংলাদেশে যে তারা সব নামাজ পড়ে না তাও বলে যে আমি আলেস হাদিসে কি নামাজ না পড়ার কথা আছে নামাজ নাই বলে যে আমি আলে দাড়ি নাই বলে যে আমি আলে আদিস আমি হাদিস। মানে এরকম আছে অনেক এলাকা আছে এবং আমি তো একদিন যাই অবাক হয়ে গেছি কয়েকবার গেছি ওইসব এলাকায় দেখছি যে আল্লাহ একবার উনাদের পরিচয় আলে হাদিস কিন্তু কাজকর্ম সব সেরেক বেদাতে বরপুর যেটা বলে সেটা আমল করবে আমলের সাথে মিল নেই আহলে হাদিস কারণ হলো ওই যে তাদের পূর্বপুরুষেরা ওইভাবে পরিচয় দিয়ে আসছেন সেই পরিচয়ে তারা এখনো আছেন তা আমরা বলছি যে আমরা ওই জাতীয় পরিচয় দেওয়া আহলে হাদিস না ওই সম্প্রদায়ভুক্ত আলে হাদিস না কিন্তু আমরা অবশ্যই কোরআনার অনুসারে আমরা কোন যুক্তি কোন রায়কে আমরা কখনো প্রাধান্য দিব না যদি সেটা সহি হাদিসের বিপরীত হয় হাদিস আমার যুক্তিতে বুঝে আসুক না আসুক হাদিস যদি সহি হয় সেটাই আমাদের কাছে অগ্রাধিকার সেটা আমাদের অনেক কিছু বুঝে আসবে না তখন ওজুবঙ্গের কারণ ওজুবঙ্গের কারণ সব যুক্তিতে মিলবে তো না মিললে এই জন্য কি বাদ যে না এগুলো উজুবাংবেনা গরু গোষ্ঠ খালেও জুবাঙ্গেনা ওটার গোস্তালেও জুবাঙ্গসলিম আমাদের কৌমি মাদ্রাসার যে সকল ওলামা একে তার হাদিস তারও হাদিসের অনুসারী আলিয়া মাদ্রাসার যে সকল ওলামা এ আছেন তারও আহলে হাদিস সমস্ত মুসলিমে আহলে হাদিস সন্নি যত মুসলিম আছে তো হ্যাঁ তো আমরা ওই ভাইকে অনুরোধ করবো যে এই বিষয়টা যে আমরা ওই কথাই বুঝাতে চেয়েছি আমাদের তফসিলুরপুরা যে আমরা কোনো সম্প্রদায় ভুক্ত না তবে আমরা হলাম পুরাঞ্চনার অনুসারী মুসলিম